পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কা অভিযানের প্রেক্ষাপট প্রস্তুতি এবং যাত্রা নিয়ে কোরাইশদের একটি মিত্রশক্তি হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল যে কারণে আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসালাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন দশ হাজার সেনা নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এটা ছিল এ মুসলিমদের সবচেয়ে বড় সেনাবাহিনী রসোল্লা সাল্ল আলিউসলাম তার বাহিনী নিয়ে জি পৌঁছালেন সেখানে তিনি বাহিনীর কোন অংশে কে নেতৃত্ব দেবে সেটা নির্ধারণ করে দিলেন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 খালিদ ইন রাজ নেতৃত্বে ছিল কোদা সুলাইম সহ বেশ কিছু গোত্র তারা অবস্থান নেন মক্কার নিচে দিকে তাকে বলা হলো মক্কার দিকে আসার পথে প্রথম যে ঘরটা পড়বে সেখানে তিনি মুসলিমদের পতাকা গাড়বেন আর আনসারদের নেতৃত্বে ছিলেন সাবাদা রদেল্লাহ আনহু রসুল্লাহ সাল আলী ওয়াসলাম সবাইকে বলে দিলেন কেউ যেন নিজ থেকে আক্রমণ শুরু না করে কারণ তিনি চাচ্ছিলেন যতটা সম্ভব কম রক্তপাতের মাধ্যমে যেন মক্কা বিজয় করা যায় মক্কার চারিদিকে মুসলিম বাহিনীগুলো এমনভাবে অবস্থান নিল এবং একই সাথে মক্কার দিকে এগিয়ে গেল যে প্রতিরোধ করার মতো কোনো অবস্থায় করে ছিল না তারা একেবারেই হাল ছেড়ে দিল আসলে তাদের কোনো মনোবলই ছিল না বিনা বাধায় মুসলিমরা মক্কায় প্রবেশ করতে লাগল শুধুমাত্র খালিদ ইবনুল ওলিদ রাজিল্লাহ আনহু যেদিকে অবস্থান নিয়েছিলেন সেদিকে বনু বকর এবং হুদাইল বাধা প্রদান করার চেষ্টা করে এই দলে ছিল সফওয়ান এবেন ওমাইয়া রিক্রিমা বেন আবি জাহেল এবং সুহায়দ এবেন আমার তারা প্রত্যেকায় ছিল ক্রাইসদের শ্রদ্ধাভজন এবং নেতৃস্থানীয় এই বাহিনীটি মুসলিমদের প্রতিরোধ করার চেষ্টা করে তার তীর ছুঁড়ে মারে এবং যুদ্ধ করার চেষ্টা করে কিন্তু খালি দিননুল অলিদ রাজহ আনহু তাদেরকে পুরোপুরি বিধ্বস্ত করে দেন অল্প সময়েই তারা কোন রকমের পালিয়ে বাঁচে এটাই ছিল মক্কার কুরাইসদের পক্ষ থেকে একমাত্র নামেমাত্র প্রতিরোধ তাদেরকে পরাজিত করার মাধ্যমে মুসলিমরা মক্কার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কতটা সহজে মুসলিমরা মক্কা জয় করে সেটা একটা ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় হিমাসেবেন কাইস নামের এক যোদ্ধা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার শান ছিল। তার স্ত্রী জিজ্ঞেস এই এসব কেন করছ তুমি সে উত্তর দিল মুহাম্মদ আর তার সঙ্গীদের সাথে যুদ্ধ আছে তার স্ত্রী উত্তর দিল তাই নাকি কয়েকটাকে ধরে এনত তোমার দাস বানিয়ে রেখো হিমাস কিংবা তার স্ত্রী কারই ধারণা ছিল না তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে আবুজাহলের ছেলে এই ক্রিমার বাহিনীর সাথে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে হিমাস দেখল মুশ্রিকরা ছত্রভঙ্গ হয়ে পরিমরে করে পালাচ্ছে হিমাস কোনোমতে নিজেকে অক্ষত রেখে ময়দান ছেড়ে পালিয়ে বাড়ি চলে এল তার স্ত্রী তাকে দেখেই বলে উঠল কি ব্যাপার তুমি না বললে ওদের হারানো তোমার জন্য ডাল ভাত না মানে সাফওয়ান আর ইক্রিমার মতো যোদ্ধায় যদি পালিয়ে যায় আমার আর কি করার আছে বল এদিকে আবু সুফিয়ান ততক্ষণে মক্কায় ফিরে এসেছে চিৎকার করে বলছে কোরাইশরা শোন মোহাম্মদ সাল্ল আলীসলাম যে বাহিনী নিয়ে এসেছে তার সাথে মোকাবেলা করা আমাদের স্বার্থের বাইরে কাজে যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ মক্কার পতন হবে এটা মশ্রিকরা জানত কিন্তু মানতে পারছিল না আবুসুফিয়ানের মুখে কথা শুনে খোদ তার স্ত্রী হিন্দ খেপে গিয়ে তার গোফ ধরে বলল এই বুড়ন মৃত্য হোক মেরে ফেল একে আবুসুফিয়ান সপক্ষ নিয়ে বলতে লাগল এই মহিলার কথায় বিভ্রান্ত হয়েও না যে বাহিনী তোমাদের সাথে লড়তে এসেছে তাদের সাথে তোমরা পেরে উঠবে না কাজেই আমার কথা শুনো আজ আবুসুফিয়ানের ঘরে যে থাকবে সে নিরাপদ লোকেরা এই কথা বিরক্ত হয়ে বলে উঠল ধ্বংস হ তুমি তোমার ওই ছোট্ট ঘরে আমরা এতগুলো মানুষ কিভাবে আটব আবু সুফেন তখন জানিয়ে দিল কেউ যদি নিজের ঘরে অবস্থান নেয় সে নিরাপদ কেউ যদি মসজিদে অবস্থান নেয় সে নিরাপদ এই কথা শোনার পর লোকদের ভিড় দ্রুতই হালকা হয়ে গেল সবাই যার যার বাসায় অথবা মসজিদে গিয়ে আশ্রয় নিল আল্লাহ রসুল্লু আলী আসলাম সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন কোন প্রকার রক্তপাত ছাড়াই মক্কা বিচয় সম্ভব হয় আর সেটাই হয়েছিল তবে আনসার নেতা সাবেন ওবাদা রাজিল্লা আনহু উত্তেজনার বসে আবুসুফেনকে দেখে বলে ওঠেন আজ হল মহান যুদ্ধের দিন আজ কাবার পবিত্রতা লঙ্ঘিত হবে কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াস্লামের কানে পৌঁছলে তিনি বলেন সাদ ভুল বলছে এটা হলো সেই দিন যেদিন আল্লাহ কাবাকে মহিমানিত করবেন রসল সাল্লাহু আলী আসলাম সা আদেবেন ওবাদা রাজিল্লা আনহুর কাছ থেকে ব্যানার নিয়ে নেন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 তোমরা আল্লাহর একত্ববাদকে মেনে নাও তারা তাকে তাচ্ছিল্য করেছে অবজ্ঞা করেছে বয়কট করেছে কিন্তু আজ তারাই তার কথা শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে এই মক্কার মাটিতে একদিন তার শরীরের ওপর নারী ভরি চাপিয়ে দেয়া হয়েছিল শ্রেফ মজা করার জন্য আজ তার গায়ে আচর দেওয়া সাহসটক কারণেই হুমকি আর মৃত্যু ভয় তাকে তারা করে বেরিয়েছে বছরের পর বছর কিন্তু আজ সেই হুমকিতা তার দল নিজেদের মৃত্যু ভয়ে কম্পমান তারা বিলাল রাজেল্লাহ আনহোকে তপ্ত মরুভূমির বুকে পাথর চাপা দিয়েছিল উসমান রাজেল্লাহ আনহোকে কার পেটে মুড়ে তার গায়ের ওপর নাফিয়ে পাশবিক অত্যাচার করেছিল তারা খাব্বাব রাদেল্লাহ আনহোকে ছুড়ে ফেলেছিল জ্বলন্ত পাথরে আম্মার ইবিন ইয়াসির রাজেলাহ আনহুকে পিটিয়ে অজ্ঞান করে নিথর ফেলে রেখেছিল সেই বিলাল উসমান খাব্বাব আর আম্মাররা আজকে বিজয় বাহিনীর এক একজন বীর সৈনিক যাদের বিরুদ্ধে আল্লাহ রসুল বদোয়া করেছিলেন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 ইনি হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন তার মাথায় কালো পাগড়ি আল্লাহ তাকে এক মহাসম্মান দান করেছেন এই সম্মানের কৃতজ্ঞতায় তিনি মাথা নুয়ে আল্লাহকে স্মরণ করছেন এক মনে পাঠ করছেন আল্লাহর বাণী সোরা ফতেহের সেই আয়াতগুলো ইন্না নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় বিজয়ের বেশে আজ মক্কার রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহ রসুলসাল্লু আলিউসলাম কিন্তু কোথাও কোনো কুচখাওয়াজ নেই নেই কামানের শব্দের মিথ্যে চৌলুস জাতীয় সংগীতের বাসনা নেই উন্মত্ত উল্লাস ধনীয় নেই কোনো লাল গালিচাও পাতা নেই পরাক্রমশালী এক বাহিনী অথচ কোন অহংকারের ছাপ নেই বুক উঁচু করে অবনত মস্তকে আল্লাহর প্রতি বিনম্র চিত্তে বিজয়ী রসল্লা সাল্লু আলিউসলাম প্রবেশ করছেন তিনি উঠে পিঠে বসা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 এক একে ভূপাতিত হতে লাগল আল্লাহ রসুল সাল্ল সেই দিলাওয়টো আয়াত আর বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে সুরা আল ইসরা আয়াত একাশি বলুন সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না সুরাসাবা আয়াত উনপঞ্চাশ একে একে সমস্ত মূর্তিকে ধ্বংস করা হল উসমানে বিন তালহানাদিল্ল আনহুর কাছ থেকে কাবার চাবি আনা হল নসল্ল সাল্লাহ গানি আসসালাম কাবার দরজা খুললেন ঢুকেই সেখানে দেখতে পেলেন কাঠের তৈরি একটা কবুতরের মূর্তি সেটা ছুড়ে ভেঙে ফেললেন আল কাবার ভেতরে আরও অনেক ছবি আর মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে টুকরো টুকরো করা হল সবগুলো ছবি মুছে ফেলা হল কাবার ভেতরে একটা ছবিকে মুশ্রিকরা নবী ইব্রাহিম আলা ইসলামের ছবি বলে দাবি করত সেই ছবিতে ইসমাইল আলা ইসলামের হাতে ছিল আল আজলাম আল আজলাম হল এক প্রকার লটারি পত্তলিকরা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য এই লটারি ব্যবহার করত এই ছবি চোখে পড়ায় রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলেন আল্লাহ ওদের ধ্বংস করুন এই মুশ্রিকটা ঠিকই জানত ইব্রাহিম বা তার পুত্র কেউই আল আজলাম ব্যবহার করতেন না সবগুলো প্রতিকৃতি ও ছবি সরিয়ে ফেলার পর রসল্লাহ সাল্লু আলী আসলাম কাবার ভেতরে প্রবেশ করলেন কাবা এখন শেরকের কলসতা এবং নৌরামি থেকে পবিত্র আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম কাবার প্রতিটি কোণে গিয়ে পাঠ করলেন আল্লাহ আকবর তারপর সেখানেই সালাদ আদায় করলেন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 জাহিলিয়াতে সকল আভিজাত্যের অহমিকা আর সম্পদের প্রতিশোধের দাবি আমার পায়েননি নিচে। তবে বাইতুল্লাহ সেবা এবং হাজিদের পানি পান করানোর বিষয়টি আগের মতোই থাকবে জেনে রাখো, যে কোনো রকমের হত্যাকাণ্ডের দায়িত্ব বা ক্ষতিপূরণ একশত উঠ এর মধ্যে ৪০টি উঠ হতে হবে গর্ভবতী কোরাইশরা তোমরা জেনে রাখো আল্লাহ আল্লাহতালা তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের অহংকার এবং বংশ বংশগৌরবের অবসান ঘটিয়েছেন সকল মানুষ আদমের সন্তান আর আদমের সৃষ্টি মাটি থেকে এরপর তিনি পাঠ করলেন সুর হুজুরাতের একটি আয়াত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 যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি আল্লাহ সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন আয়াত আলী ওয়াস্লাম কাবা ঘর থেকে বেরিয়ে এলেন চাবি ফিরিয়ে দিলেন উসমান বেন তাহার হাতেই ওসমান বেন তাহার গোত্র বানু সাইবা যুগ যুগ ধরে কাবার চাবি রাখার দায়িত্বে নিয়োজিত ছিল মক্কা বিজয়ের পর রসল্লাহ সাল্লাহ আলী আসলামের গোত্র বনু হাসিমের অনেকেই চাইল চাবি রাখার দায়িত্ব বনু হাসিমকে দেয়া হোক কারণ কাবার চাবি রাখার দায়িত্ব বিশেষ মর্যাদার একটি কাজ তারা সেই মর্যাদা পেতে চাইলেন কিন্তু রসল সাল আলী আসলাম চাবি নিজের কাছেও রাখলেন না নিজের গোত্রকেও দিলেন না উসমান বেন তাহার কাছেই ফিরিয়ে দিলেন যুগে একবার আল্লাহ রসুল্সাল্লাহ আলী আসলাম উসমান বেন তালহার কাছে কাবার চাবি চেয়েছিলেন সেদিন উসমান বেন তাহা খুবই রোঢ়ভাবে জবাব দেন উসমান এ তালহা হয়তো আশাই করছিলেন না যে মক্কা বিজয়ের পর তার গোত্র আবার চাবি ফেরত পাবে রসল সাল্লু আলীস্লাম তাকে বললেন উসমান তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাবার চাবি এখন আমার হাতে আমার যাকে ইচ্ছা তাকে আমি চাবিটি দেব উসমান এ তালহা উত্তর দিলেন আজ কুরাইসা অপমানিত হয়েছে ধ্বংস হয়েছে রসল সাল্লু আলীস্লাম বললেন না তারা তো বরং সম্মানিত আর শক্তিশালী হয়েছে এরপর তাকে বললেন আজকের দিন হল তাকুয়া বিশ্বস্ততা আর আনুগত্যের দিন এই চাবি চির জীবনের জন্য তুমি নিয়ে নাও জানি ছাড়া আর কেউ তোমার কাছ থেকে এই চাবি কেড়ে নেবে না রসলুল্লা সাল্লু আলি ওসলাম চাননি কাবার চাবির তত্ত্বাবধান নিয়ে গোত্রের মধ্যে প্রতিযোগিতা কাজ করুক তাই ওসমানে বিন তালহার কাছে ফিরিয়ে দিলেন রসুলুল্লা সাল্লু আলী ওয়সালাম কাবা থেকে বের হয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছেন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 রসল্লাহ তাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন তোমাদের কি ধারণা আজ তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করব আপনি আমাদের ভাই আমাদের ভাইয়ের ছেলে আপনার কাছ থেকে মহৎ আচরণের আশা করি রসল্লাহ সাল্ল আলী ওসালাম বললেন আমি তোমাদের সেটাই বলবো যা ইউসুফ তার ভাইদের বলেছিলেন লাশ্রী বা আলাই কোমল ইয়াওন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত স্বাধীন এই কথাগুলোর মাধ্যমে মক্কায় শুরু হল এক নতুন যুগের সূচনা জাহিলিয়াতের আদর্শ আইনকানুন রীতিপ্রথা প্রথা সবকিছু প্রতিস্থাপিত হল ইসলাম দিয়ে আরবের সেই সমাজে গোত্রীয় গর্ব বা বংশমর্যাদায় ছিল গোটা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি আল্লাহাল্লু আলিউস্লাম সেই ভিত্তিকে বাতিল করে দিলেন নতুন এই সমাজের ভিত্তি হবে ইসলামী আদর্শ আর এটি পরিচালিত হবে ইসলামী আইন ও মূল্যবোধে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 বিলালকে নিয়ে আজান দেওয়ার মাধ্যমে রসল সাল্ল আলিউসলাম বুঝাতে চাচ্ছিলেন ইসলাম দ্বারা যে নতুন যুগের সূচনা হয়েছে তা জাহিলিয়াতের শ্রেণী বৈষম্যের কোনো স্থান নেই একজন মানুষের মর্যাদা বা হীনতা নির্ধারিত হবে তার তাকোয়ার মাধ্যমে বিলাল যখন আজান দিচ্ছিলেন তখন আবুসুফিয়ান হারিস বিন হিসাম সহ কুরাইস্তের বেশ কিছু নেতৃস্থানীয় লোক একসাথে দাঁড়িয়েছিল আত্তাবিন উসাই বিলালকে দেখে বলল দেখেছো এই কালো লোকটি আজকে আমাদের চাইতে বেশি সম্মান পাচ্ছে ভাগ্যেশ আজকে আমার বাবা বেঁচে নেই তাকে এই দৃশ্য দেখতে হচ্ছে না মুশরিকদের মধ্যে কোত্রবাদ ছিল প্রবল যে বিলালকে তারা নিচু বলে তুচ্ছ করেছে সেই বিলাল আজকে কাবা ঘরে আজান দিচ্ছে তারা সেটা মানতেই পারল না হারিস বলে বসল এই লোক অর্থাৎ মোহাম্মদ যদি হকের ওপর থাকত বলে বিশ্বাস করতাম তবুও তাকে মানতাম না আবুসফিয়ান তাদের সাথেই ছিলেন যদিও তিনি মাত্র মুসলিম হয়েছেন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 একজন মুসলিমের আন্তরিকভাবে মুসলিম হতে সময় প্রয়োজন হতে পারে সবাই অমার রাজে লোয়ানহর মতো হবে এমনটা না অমর যেদিন মুসলিম হয়েছিলেন সেদিন থেকে তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ কিন্তু আবুসুফিয়ানের মতো আরও অনেকে আছেন যারা কিছুটা অনিচ্ছায় মুসলিম হয়েছেন সত্যি কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তারা বদলে যান এবং ইসলামকে ভালোবাসতে শুরু করেন আবুসুফিয়ান পরবর্তীতে সামের অনেক জিহাদে অংশ নেন হারিসবিন হিসাম ইয়ার মুখে যুদ্ধে শহীদ হন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 আমরা শত্রুদের থেকে হাত গুটিয়ে রাখব কোরাইশ নেতারা এক সময় মুসলিম হবেন সে আশায় আল্লাহ রসুলসাল্লু আলীমাম তাদের বিরুদ্ধে চিহাদ করা থেকে হাত গুটিয়ে রাখেননি যখন তারা ইসলামের সাথে শত্রুতা করেছিল আল্লাহ রসুল্লাহু আলীসলাম তাদেরকে শত্রু হিসেবে গণ্য করেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি চেয়েছেন তারা ইসলাম গ্রহণ করুক কিন্তু তিনি জানতেন না যে তারা আদৌ মুসলিম হবেন কিনা অবাস্তব আসার উপর ভিত্তি করে বাস্তব পদক্ষেপ বর্জন করার শিক্ষা ইসলাম দেয় না আর তাই যখন জিহাদ করার পরিস্থিতি ও প্রয়োজনীয়তা হয়েছে তখন আল্লাহ রসাল্লু আলীসলাম কুরাইশদের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে জিহাদ করেছেন আবার যখন এই কুরাইশটা আত্মসমর্পণ করেছেন তখন তিনি তাদের দয়া দেখিয়েছেন যেন তারা মুসলিম হয়ে যায় মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা হল তাদের বাড়িঘর তাদেরই থাকল কোনো করও আরোপ করা হল না বলা হল কেউ যদি তার নিজ বাড়িতে অবস্থান করে তাহলে সে নিরাপদ যদি সে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয় সে নিরাপদ কেউ যদি মসজিদে অবস্থান করে তাহলে সে নিরাপদ বিজিত শত্রুর উপর এই অভাবনীয় দয়া একজন নবী ছাড়া আর কেই বা করতে পারেন মক্কার লোকেরা উপলব্ধি করল যেই দেবতাদের তারা এতকাল উপাসনা করে এসেছে তারা আসলে মিথ্যা মা বুধ ইসলামের সত্য উপলব্ধি করে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল লজ অনসুল্লাহি অলফৎ ওর অন্য بحمد ربك واستغفر অফদ্িবিহন্স্তৌ كان توابا যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে তলে আল্লাহ দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার রবের প্রশংসা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয় তিনি নিশ্চয়ই সাফা পাহাড়ে বসে আল্লাহ রসুল আলী আসলাম তাদের বায়াত গ্রহণ করলেন লোকেরা এসে তার কাছে এই মর্মে বায়াতবদ্ধ হলো যে তারা সাধ্যমতো তার কথা শুনবে এবং মানবে মহিলাদের থেকেও আল্লাহ রসুল সাল আলী আসলাম সেদিন বায়াত নিয়েছিলেন আবু সুফেনের স্ত্রী হিন্দ বায়াত দিতে হাজির হলো। তবে সে নিজেকে আড়াল করে রাখতে চাইল পাশে আল্লাহ রসুল তাকে চিনে ফেলেন বিশেষ করে আল্লা রসুল্লের চাচা হামজার সাথে হিন্দ যা করেছিল তাতে তার নিজেকে আড়াল করতে চাওয়াই স্বাভাবিক ছিল আল্লা রসুল সাল্ল আলী আসলাম বায়াতের শর্তগুলো এক এক করে উল্লেখ করছিলেন আর অমার সেই সব মহিলাদের সামনে পুনরাবৃত্তি করছিলেন যেমন শির্ক না করা সন্তান হত্যা না করা মিথ্যা শপথ না করা ইত্যাদি আল্লাহ রসুল্সাল্লাহু আলী আসালাম যখন বায়াতের শর্তগুলো একটি একটি করে উল্লেখ করছিলেন তখন হিন্দ নিজেকে সামনে রাখতে আপেরে প্রত্যেকবারই কথা বলে ওঠেন ঘটনাটি বর্ণনা করা হয়েছে গ্রহণকালে ইরশাদ করলেন আমি তোমাদের নিকট এই বলে অঙ্গীকার গ্রহণ করছি যে আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না অমর রাজ আনহু ওই কথার পুনরাবৃত্তির মাধ্যমে মহিলাদের বায়াত গ্রহণ করেন যে তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না অতপর আল্লাহ রসাল আলী আসলাম ইরশাদ করলেন চুরি করবে না এই প্রেক্ষিতে হিন্দা বলে উঠল আবু সুফিয়ান কৃপণ ব্যক্তি তার সম্পদ থেকে তার অজান্তে আমি যদি কিছু নেই তাহলে আবু সুফিয়ান সেখানেই উপস্থিত ছিলেন বললেন আমার সম্পদ থেকে তুমি যা নেবে তা তোমার জন্য হালাল হবে হিন্দাকে চিনতে পেরে রসুল্লাহ সাল্লা আলী আসলাম মৃদু হাসলেন এবং বললেন তুমি হিন্দা হিন্দা বলল হে আল্লাহ রসুল আমি হিন্দা অতীতে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তোমাকে ক্ষমা করুন অতপর নবী করিমী সাল্লাহু আলী আসলাম বললেন ব্যবিচার করবে না প্রত্যুত্তরে হিন্দা বলল আচ্ছা স্বাধীন মহিলার কি কখনো জিনা করে নবী সাল্লু আলী আসলাম বললেন নিজ সন্তানদেরকে হত্যা করবে না হিন্দা বলল বাল্যকালে আমরাও তাদের লালন পালন করেছি কিন্তু প্রাপ্তবয়স্ক হবার পর আপনারা তাদের হত্যা করেছেন এজন্য তারা এবং আপনিই ভালো জানেন প্রকাশ থাকে যে হিন্দা সন্তান হানজালা বিন আবুসুফিয়ান পদরে যুদ্ধে নিহত হয়েছিল হিন্দার মুখ থেকে এই কথা শুনে ওমর রাদেল্লো আহু হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়লেন এবং রসুল্ল সাল্লু আলী ওয়াস্লামও মৃদু হাসলেন অথবা নবী করিম সাল্লু আলী আসলাম বললেন কাউকে মিথ্যা অপবাদ দেবে না হিন্দা বলল আল্লাহর কসম মিথ্যা অপবাদ অত্যন্ত খারাপ কথা আপনি বাস্তবে কি হৃদায়ত এবং উত্তম চরিত্রে নির্দেশ প্রদান করেছেন এরপর নবী করিম সাল্লু আলী আসলাম বললেন কোন সদপদেশে রাসুল সাল্লাহু আলী আসলামের অবাধ্য হবে না হিন্দা বলল আল্লাহর কসম আমরা এমন মনোভাব নিয়ে এই বৈঠকে বসিনি যে আপনার অবাধ্য হব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 অতপর আজকে দিনে জমিনের বুকে আমার নিকট সেই অধিক প্রিয় আপনাকে যে অপমান করে তার বিরুদ্ধে যুদ্ধ করে অতপর আবার বলল হে রসল্লাহ আবু সুফিয়ান খুবই কৃপণ লোক আমি যদি তার সম্পদ হতে আমাদের পরিবারের জন্য ব্যয় করি তবে তা অন্যায় হবে রসল্লাহ সাল্ল আলীসলাম ইরশাদ করলেন না অন্যায় হবে না তবে তা নিতে হবে ইনসাফের সাথে আর রাহিকুল মাকতুমের বর্ণনাটি এখানেই শেষ উল্লেখ্য এই হিন্দা বা হিন্দ যিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন তিনিও একসময় বদলে যান এবং নিষ্ঠাবান মুসলিমা হিসেবে তিনের খেদমত করেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু জঘন্য অপরাধের জন্য একটি ব্ল্যাকলিস্ট তৈরি করা হয় এদেরকে ক্ষমা করা হয়নি এই ব্ল্যাকলিস্টে ছিল নয় থেকে তেরো জন মানুষ এরা হলো আব্দুল ওজা এবেন খাতাল এবং তার দুই দাসী আব্দুল্লাহ এবেন সাদ আবি সারাহ মাকিস এবং সাবাবাহ আল হুয়াইরিস এবং নাকিস হাব্বারিবিন আল আসওয়াদ এবং সারা ভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন নামও এসেছে এদের ব্যাপারে রসল আলী বলেন তাদেরকে হত্যা করো। যদি তার আল কা গিলাফ ধরে ঝুলে থাকে তবুও আল্লাহ আলী আসলাম শত্রুদের সাথে দয়া যেমন দেখিয়েছেন কঠোরতাও দেখিয়েছেন তিনি কুরাইশদের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন কিন্তু মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মক্কার এমন কিছু ব্যক্তি ছিল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 তাদের ব্যাপারে আদেশ ছিল যে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে এদের ব্যাপারে জানা যাক প্রথমজন হল আব্দুল্লাহবেন হাতাল সে ছিল একজন মুহাজির মুসলিম একবার রসুল্লাহ সাল্ল আলিউসলাম তাকে কর সংগ্রহ করার কাজে পাঠান তার দাস তার সাথে ছিল প্রতিমধ্যে কোনো কারণে সে তার দাসের ওপর রেগে গিয়ে তাকে মেরে ফেলে সে জানত কাজটি শাস্তিযোগ্য অপরাধ রসুল্লাহ সাল্লু আলিউসলাম তাকে কোনো ছাড় দেবেন না ইসলাম ন্যায়ের ধর্ম চাকর হোক মালিক হোক সবার জন্যই ন্যায় বিচার আব্দুল্লাবিন খাতাল শাস্তির ভয়ে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে হত্যার আদেশ জারি হবার পর সে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে থাকে তাকে সেই অবস্থাতেই হত্যা করা হয় তার দুজন দাসী ছিল ফারতানা এবং আর্নাব আল্লাহ রসলের কুচ্ছামূলক গান গাওয়ার অপরাধে তাদের দুজনকে ব্ল্যাকলিস্টেড করা হয় এদের মধ্যে একজনকে হত্যা করা হয় আর অপরজন মুসলিম হয়ে ছাড়া পেয়ে যায়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 আমি আপনাকে বায়াত দিতে এসেছি নবীজি চুপ করে রইলেন সে আবার বলল আমি আপনাকে বায়াত দিতে এসেছি রসল্লাহ সাল্লু আলী ওয়াসলাম এবারও কোনো উত্তর দিলেন না থমথম এক পরিবেশ নিস্তব্ধতা তৃতীয়বারে নবীজি সাল্লু আলী আসলাম তার বায়াত গ্রহণ করলেন সে চলে যাওয়ার পর নবীজি উপস্থিত সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কি বুদ্ধিমান কেউ ছিল না আমি তো সেজন্যই চুপ করেছিলাম যেন তোমাদের মধ্যে কেউ উঠে এসে তার গরদানটা উড়িয়ে দেয় একজন সাহাবি বললেন ইস আপনি যদি আমাদেরকে একটু ইশারা করতেন নবীজি সাল্লিউসলাম উত্তর দিলেন ইশারা দিয়ে হত্যা করা কোন নবীর জন্য শোভা পায় না আবদুল্লাহবেন আবি সারাহ অদ্ভুতভাবে বেঁচে গেল তবে সে জীবনের শেষ পর্যন্ত ভালো মুসলিম হয়ে বেঁচেছিল তার মৃত্যু ঘটে ফজরের নামাজে শিস্তারত অবস্থায় অমর এবিনুল খতাব রাজেল্লাহ আনহো এবং ওসমান এবিন আফফান রাজেল্লাহ আনহর শাসনামলে তিনি বেশ ভালো পদে নিযুক্ত ছিলেন মাকিস এবিন সাবাবার ভাই ছিলেন একজন মুসলিম বন মুস্তালিকের যুদ্ধে তার ভাই একজন আনসারি মুসলিমের হাতে ভুলক্রমে নিহত হন মাকিস তখন হিজরত করে মদিনায় আসেন শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা লোভে ক্ষতিপূরণের টাকা পেয়ে সে পালিয়ে মক্কা ফিরে আসে এবং মোরতাদ হয়ে যায় নুমাইল এবিন আব্দুল্লাহ তাকে হত্যা করেন ব্ল্যাক অন্তর্ভুক্ত আরেক ব্যক্তি ছিল হুয়াইরস এবং নাকিস তার অপরাধ ছিল সে মক্কায় আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সে আল্লাহর রসুলের দুই কন্যা ফাতিমা রাজেল্লা আনহা এবং উম্মে কুলসুম রাজেল্লা আনহাকে উত্তক্ত করে একই রকম অপরাধ করে হাব্বা বিবেন আলা সাদ সে হিজরতের সময় আল্লাহ রসুলের কন্যা জাইনাব রাজ আনহাকে বর্ষা উঁচিয়ে ভয় দেখায় তখন জাইনাব গর্ভবতী ছিলেন এই ঘটনায় জাইনাবের গর্ভপাত হয়ে যায় হুয়াইরিসকে হত্যা করা হয় কিন্তু হাব্বাব পরবর্তীতে মুসলিম হয়ে ফিরে আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয় আর সারা ছিল হাতিবেন আবিবাল তার পত্রবাহিকা মাকিযুগে আল্লাহ রসলের বিরুদ্ধে গান গাইত তার জন্য নিরাপত্তা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত সে বেঁচে যায় এসব উল্লেখিত ব্যক্তি ছাড়া কালো তালিকায় আরও কিছু ব্যক্তির নাম এবেন হাজার লাসকালানি রহেমাহুল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন যাদের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হয় তাদের প্রসঙ্গে আবু মাস আর হারিস বিন তালাতিল খুজাইয়ের নাম উল্লেখ আছে আলীর আনহো তাকে হত্যা করেন ইমাম হাকিম এই তালিকায় কাব বিন জুহাইরের নাম উল্লেখ করেছেন কাবের ঘটনা ছিল প্রসিদ্ধ পরে এসে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রসল্লাহ সাল্লু আহিউমের প্রশংসা করেন এই তালিকাভুক্ত ছিল ওয়াহসি বিন হারফ এবং আবুসুফিয়েনের স্ত্রী হিন্দা বিনতে ওতবা যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে ছিল ইবিন খাতালের দাসী আরনাব এবং উম মোস্তা এদের হত্যা করা হয়েছিল অনুরূপ উল্লেখ করেছেন এভাবে পুরুষদের সংখ্যা দাঁড়ায় আট এবং মহিলাদের সংখ্যা ছয় এই পার্থক্যের কারণ এই হতে পারে যে দুজন দাসী আরনাব এবং উম মোস্তা ছিল এবং পার্থক্য ছিল শুধু নাম উপনাম অথবা এখানে উল্লেখ্য যাদের নাম ব্ল্যাক লিস্টে ছিল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 কিংবা তাকে বন্দি বিনিময়ে ব্যবহার করা এর যে কোনোটির সিদ্ধান্ত ইমাম নিতে পারেন কিন্তু মূর্তাদের ক্ষেত্রে একটি বিধান তা হল মৃত্যুদণ্ড শুধুমাত্র সে যদি পুনরায় মুসলিম হয়ে যায় সে ক্ষেত্রেই তাকে ছাড় দেওয়া হবে উম্মেহানি রদেল্লা আনহা ছিলেন আলী ইবেন আবিত আলিব রদেল আনহুর বোন মক্কা বিজয়ের দিন তার শ্বশুরবাড়ির দুই আত্মীয় তার কাছে আশ্রয় চাইলে তিনি তাদেরকে আশ্রয় দেন কিন্তু আলী রদেল্লাহ আনহু বিষয়টি পছন্দ করলেন না তিনি তাদেরকে হত্যা করতে চাইলেন উম্মে হানি তখন রসল্লাহ আলী আসলামে স্বর্ণাপূর্ণ হলেন রসল সাল আলী আসলাম খুব খুশি হয়ে তাকে স্বাগত জানালেন কি হয়েছে খুলে বলার পর রসল আলী বললেন সমস্যা নেই তুমি যাদের নিরাপত্তা আমিও তাদের নিরাপত্তা দিলাম এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই উম্মে হানি রদ্দল্লা আনহার ঘটনা থেকে শিক্ষা হল একজন মুসলিম চাইলে একজন ব্যক্তি বা ছোট কোন দলকে নিরাপত্তা দেওয়ার অধিকার রাখে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 লড়াই করা বা প্রতিরোধ করার শেষ ইচ্ছেটুকুও মেরে ফেলতে চাচ্ছিলেন যদিও আবু সুফিয়ান তখন মুসলিম কিন্তু তখনও তিনি একজন নমুসলিম এবং কুরাহিসদের নেতা নিজ গোত্রের কাছে গিয়ে তার মন বদলেও যেতে পারে তাই রসুল্লাহ সাল্ল আলীউসলাম চেয়েছিলেন আবু সুফিয়ান সচক্ষে এই বাহিনী দেখে আত্মসমর্পণ করে ফেলুক কারণ আল্লাহ রসুল মক্কায় রক্তপাত হোক সেটা চাননি এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি বহুল ব্যবহৃত কৌশল সিরাতে এর একাধিক দৃষ্টান্ত আছে মক্কার পবিত্রতা ঘোষণা তবেই সাঈদিন মুসাইদ রাহিমাহ্লার মতে মক্কা বিজয়ের দিনটি কোনো উৎসব বা আনন্দ উদযাপনের দিন ছিল না তার বর্ণনায় সেদিন মক্কা প্রবেশের সময় মুসলিমরা তাকবির আল্লাহ আকবর এবং লা ইহা ইল্ল্লাহ পড়ছিলেন তারা সেদিন কাবা কাবাঘরও তাওয়াফ করছিলেন মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ আজ জওয়াজাল তাদেরকে মক্কায় প্রবেশ করা তৌফিক দিয়েছেন আল্লাহর ইবাদত করা সুযোগ করে দিয়েছেন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 তোমার কি মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আর হিন্দ জবাব দিয়েছিল হ্যাঁ আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে এই কথা শোনামাত্র আবুসুফেনের অন্তরে ভেতর কি যেন একটা পরিবর্তন হয়ে গেল নুবত নিয়ে তার সমস্ত তিধা দূর হয়ে গেল আবু সুফেন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রসুল আর কেউ আমাদের এই কথোপকথন শুনেনি আমি আর হিনছাড়া আর কেউ সেখানে ছিল না মক্কা বিজয়ের পরদিন দিন আল্লাহ রসুসাল্ল আলী আসলাম সবার উদ্দেশ্যে বললেন আল্লাহতালা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই একই দিন তিনি মক্কাকে পবিত্র স্থান হিসেবে নির্ধারণ করেছেন আর কেমত পর্যন্ত এই পবিত্রতা বলবৎ থাকবে আল্লাহ এবং শেষ বিচার দিবসে বিশ্বাসী কারো জন্য মক্কায় রক্তপাত কিংবা গাছ কাটা বৈধ নয় আমার আগেও এমনটা করা বৈধ ছিল না আমার পরেও তা কারো জন্য বৈধ হবে না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 আব্বাসেবেন আব্দুল মোত্তালিব ইস্কির নামের একটি গাছ কাটার অনুমতি চাইলেন এই গাছটিকে মৃতদের জন্য সুগন্ধু হিসেবে ব্যবহার করা হতো রসল্লাহ সাল্ল আলি আসলাম কেবল এই একটি গাছ কাটার অনুমতি দেন বনু হুসাইল গোত্রের সাথে বনু খোজায়ার একটি বিরোধ ছিল ইবেন হিসাব থেকে বর্ণিত বনু হুসাইলের কিছু যুদ্ধবাজ লোক বন খোজায়ের এক সাহসী যোদ্ধাকে মেরে ফেলে এই সাহসী যোদ্ধার নাম হল আহমার বলা হয় থাকে আহমার খুব জোরে নাক ডেকে ঘুমাত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 আমি তাকে হত্যা করেছি তো কি হয়েছে এই কথা বলার পর খুজা আর লোকেরা তাকে হত্যা করে এই হত্যাকাণ্ডটি বনু খুজা এর হাতে সংঘটিত হয়েছিল আল্লা রসুল সাল্লাহু আলি আসলামের রক্তপাত নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর আল্লা রসুল সাল্লাহ আলি আসসালাম তখন খুজা আহকে উদ্দেশ্য করে বলেন খুজা আর লোকেরা তোমরা হানাহানি থেকে তোমাদের হাত গুটিয়ে নাও যে লোককে তোমরা হত্যা করেছ আমি তার রক্তপণ আদায় করে দেব খুনুখুনি অনেক হয়েছে কিন্তু জেনে রেখো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 তখন প্রতিশোধস্বরূপ দ্বিতীয় গোত্র প্রথম গোত্রে কাউকে মেরে ফেলল এরপর প্রথম গোত্র আবার দ্বিতীয় গোত্রে কাউকে মেরে ফেলল বা লুটপাট করল এভাবে বছরের পর বছর ঘাত প্রতিঘাত বিরাজমান ছিল যার কোনো শেষ ছিল না আল্লুরসুল্লাহ আলী ওয়াস্লাম মক্কায় আসার পর খুনোখুনির এই চক্রকে স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেন তাই নিজ থেকে রক্তপণ আদায় করে দিলেন যেন বিষয়টি দুই গোত্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়ে যায় মক্কা বিজয় হল চারিদিকে আনন্দ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 একসাথে দুঃখ ভাগাভাগি করেছেন আর এখন আল্লাহ রসুল সাল্লাহ আলীদের মক্কায় থেকে যাবেন তারা তাদের মনকে মানাতেই পারছিলেন না এই কথাবার্তাগুলো আল্লাহ তিনি আনসারদের রেখে জিজ্ঞেস করলেন তোমরা কি এই কথা বলেছ তারা প্রথমে স্বীকার করতে চাইলেন না পরে স্বীকার করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম তখন বললেন আমি আল্লাহর বান্দা ও তার রসুল আমি আল্লাহর দিকে ও তোমাদের দিকে হিজরত করেছি আমার জীবন তোমাদের সাথে আমার মৃত্যুও তোমাদের সাথে গভীর আবেগে আনসারদের চোখ ভিজে গেল এই অশ্রু আনন্দের তারা কাঁদতে কাঁদতেই বললেন আপনাকে কাছে পাওয়ার আকুলতা আর তার রসুলের প্রতি ভালোবাসা থেকেই আমরা এই কথা বলেছি ইয়া রসল্লাহ রসুল্লাহ সাল্লু আলি আসলাম বললেন আল্লাহতার রসুল তোমাদের কথায় বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লু আলি আসলাম মক্কা ছিলেন উনিশ দিন যদিও কিছুটা মতভিন্নতা আছে কেউ কেউ বলেন পনেরো দিন বা ষোলো দিন এই সময়টাতে তিনি নিজের বাসা ছিলেন না কারণ খাদিজের দাদেল ও আনহার বারেই লোকেরা দখল করে ফেলেছিল আর আবুতালিবের বাসা তার ছেলে আকিল বিক্রি করে দেয় তাই আল্লা রসুলসাল্ল আলিম আবার কাছাকাছি একটি উপত্যকা হুজুনে তার তাবু খাটিয়ে সেখানেই বসবাস করতে থাকেন এই সময়টা তিনি মসজিদুল হারামে সবগুলো সালাদ আদায় করেছিলেন উনিশ দিনের এই সময়টাতে তিনি ছোট ছোট অনেকগুলো খুতপা দেন মক্কার মানুষের ইসলাম শিক্ষা দেন এরপর তিনি মদিনায় ফিরে আসেন পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা মক্কা বিজয়ের পরবর্তী কিছু ঘটনা কুরাইশ নেতাদের ইসলাম গ্রহণ এবং কিছু কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব ওয়াসালি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাম মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindropsmedia off our youtube channel www.youtube.com slash raindropsmedia org two